আলহামদুলিল্লাফ অম্বিয়া ও সঈদ মুরসালী নবীনা মুহম্মদ আল আলহি ও আসফা আজমাইন সম্মানিত শ্রোতা মন্ডলী এখানকার উপস্থিত ভাই বোন বোনা এবং যারা রেডিওর মাধ্যমে শুনতে পাচ্ছেন আজান রেডিও থেকে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকে আমাদের তার শুরু হবে সুরা আল আর পঁয়ষট্টি নম্বর আয়া থেকে সিক্সটি ফাইভ নম্বর আয়া সুরা আল আরফ আমরা গত সপ্তাহে শুনেছিলাম কোন রবি সম্পর্কে আলোচনা এসেছিল নুয়া আলহ ইসলাম আজকে শুরু হচ্ছে হুদ আল ইসলামের আলোচনা তারপরে আসবে সালেহ আলহ ইসলামের আলোচনা আলোচনা, আলোচনা। সোয়াইব আলাহিসামের আলোচনাসাল সিরিজ চলতে থাকবে আল্লাহ আমাদেরকে বিভিন্ন নবীদের কাহিনী অনেকবার এনেছেন কারণ পৃথিবীর মানুষের সমস্ত নবীদের সঙ্গে ইসলামের সঙ্গে সম্পর্কটা কেমন ছিল যুগে যুগে সেটা যেন আমরা বুঝতে পারি যে আমাদের জমানায় তাই যা আগের ছিল পৃথিবীর মানুষ দুই রকম কিছু লোক নবীদের অনুসারী আর কিছু লোক নবীদের অর্থ কার করা আল্লাহ করা ইসলামের দুশনী অর্থ আল্লাহর দুশ্মনী আমরা যখন দেখি যে মুসলমানদের ইসলামের দুশ্মনি মনে করে আমরা মনে করি খালি আমরাই দুশ্মনির শিকার হয়ে গেল এই যে একটা অনুভূতি আমাদেরকে মাঝে মাঝে কষ্ট দেয় আল্লাহ তালা এই বাস্তবতাটাকে বোঝার জন্য বলেছেন যুগে যুগে সব সময় একই জিনিস হয়ে এসেছে এবং সমস্ত আমি একেরাম এবং তাদের অনুসারী সহি তরিকায় অনুসরণ যারা করেছেন তারা সবসময় এরকম ডিফিকাল্টি ফেস করেছেন এবং এটা আমাদেরকে ফেস করার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে পরিস্থিতি প্রতিকূল চলে গেলে যেন মানুষ আল্লাহ তালার দিনের ব্যাপারে তার সম্পর্কটা দুর্বল না হয়ে যায় তাওয়া কমে যায় সাহস ধৈর্য আস্থা যেন আল্লাহ তালার উপরে থাকে ইলা আদিন হুদা আমি আদ জাতির কাছে তাদেরই ভাই হুদ আলামকে পাঠালাম হুদ আলামকে পাঠালে তিনি কোন এলাকায় এসেছিলেন তাদের পরিচয় সম্পর্কে তাফসির এসেছে তারা হচ্ছেন এরাম এরামের সন্তান নুহা আলাহ সালামের বেশ পরে তারা এসেছে এবং তাদের কাহিনী আল্লাহ অনেক সুরায় করেছেন আল্লাহা ফিল বেলাদ আজকে তো আমরা শুনলাম নাকি আল্লাহ বলেছেন যে সেই সে জায়গায় কি বলেছেন আলম তাই ফেফা আল রব্বুকা বেআ আপনি কি দেখেননি হে নবী আপনার রব আদির প্রতি কিরকম ব্যবহার করেছেন কিভাবে তাদেরকে সায়স্তা করেছেন রসুল কি দেখেছেন ওনার জামানায় হয়নি তো আল্লাহ দেখলেন বললেন কেন আপনি কি দেখেননি অর্থাৎ এই কাহিনী এগুলা কোনো বানানো আজগুবি ইতিহাসের কোন কাহিনী না বানানো সঠিক ইতিহাস ঘটেছে এবং আরব দেশের লোকের এইগুলা জানতো ও মে আদ কৌমে সামুদ যে হালাক হয়েছে এই কাহিনীটা আরো দেশের সবাই জানে এবং তাদের এলাকাতেই এটা হয়েছে তাদের এলাকা কোথায় ছিল ইয়ামান দেশে তাদের বসবাস ছিল এবং সেখানে এটা ছিল বাইনার হাদরামাউত এবং ইস্কান ইসকুন ইয়ামান বাইনা ওমান ও হাদামা মাউদ ওমান এবং হাউদারো মাউদ ইয়ামার একটি শহর ওই এলাকার মাঝখানে তারা বসবাস করত ফিল করতাল সেখান থেকে তারা আশেপাশে জমিনের অনেক জায়গা দখল করে তাদের এবং তাদের অধিকার এবং তাদের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করে এবং তাদেরকে আল্লাহ অনেক শক্তিশালী করেছেন তারা অনেক মজবুত করে ভিত্তি দিয়ে তারা বিল্ডিং বা প্যালেস বা ঘর বাড়ি বানাতে পারত এবং সেই জমানায় তাদের মতো নির্মাণ শিল্পে কেউ এত অগ্রসর হতে পারেনি অন্য আয়তে আসছে যে তারা কি করে বানিয়েছে অনেক শক্ত করে বানিয়েছে এত আপন আয় এখন আবাসুন তাহলে তাদের মতো করে আশেপাশের দেশে আর এরকম করে কেউ নির্মাণ শিল্পে অগ্রসর হতে পারেনি মেসরুল হাবিলবেলা কোন দেশে ছিল না তাদেরকে আল্লাহ তালা অনেক অ্যাডভান্স টেকনোলজি ওই সময় দিয়েছেন কিভাবে পাহাড় পর্বত খোদাই করে তারা বড় ধরনের ঘর নির্মাণ করতে পারে মজবুত ফিলার দিয়ে অনেক বড় বড় এমারত তারা নির্মাণ করত ওই সময় এটা কারো কাছে ছিল না শুধু তাদের হাতে ছিল এবং তারা গায়েও অনেক শক্তিশালী ছিল তাদেরকে আল্লাহ অনেক বড় করেছে। তাদের হাক অকাল উমান অন্য আয় আল্লাহ বলেছেন এমন এই যে জাতি তারা জমিনের মধ্যে অনেক গর্ব অহংকার করল দাপড় দেখিয়ে বেড়াল বেকাইল হাক অন্যায় ভাবে অকাল আমাদের চেয়ে বেশি শক্তিশালী কে আছে কোন জাতি আছে পৃথিবীতে তারা ফিজিক্যালি অনেক বড় ছিল সাইজে গায়ের শক্তি অনেক বেশি ছিল এবং তাদের টেকনোলজিও ওই জমানায় নির্মাণ শিল্পী সবার চেয়ে বেশি ছিল এই জন্য তারা খুব গর্ব অহংকার করেছে এখন পৃথিবীতে কিছু কিছু জাতি এরকম আসেন না করে যদিও গায়ের সাইজ কত বড় আলো জানেন কিন্তু সময় অনেক অনেক বড় ছিল তাদের কোনো কোন জাতি একটু সাইজে বড় হয় মক্কা সর্বিগুলি দেখা যায় আফ্রিকাতে কিছু কিছু লোকজন আসেন না অনেক বড় সাইজ যখন তারা কাবা কাউ চুমা দিতে আসেন মানে কি অবস্থা হয়ে যায় তাদের তুলনাতে আমাদের সাইজ অনেকটা ছোট তাই না তো এরকম আর জাতি ছিল ওই সময়ের জন্য অনেক বড় সাইজের শক্তিশালী এরপরে তাদের হাতে ছিল ওই টেকনোলজি এখন দুনিয়ার মধ্যে কিছু কিছু জাতি আছে সামরিকভাবে অনেক শক্তির অধিকারী টেকনোলজির অধিকারী তাদের হাতে মারনাস অনেক আছে একরকম যারা একটু শক্তিশালী শক্তিটাকে তারা খুব দেখাতে চায় মানুষকে সব জায়গায় গিয়ে তারা মতবরি করতে চায় মানুষকে তারা নিরাপত্তা থাকতে দেয় না পৃথিবীতে শান্তি কায়ন করতে গিয়ে তারা সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি করে সন্ত্রাসের পেছনে ওদের হাত দূর থেকে অনেক বেশি কাজ করে আর মাঝখান দিয়ে কিছু অসহায় লোকগুলোকে আলাই বলেন তাদের এই ইয়ামানের ওই এলাকায় ওটাকে কোনো কোন আল আখাফ এর কথাও এসেছে এবং তাদের মধ্য থেকেই একজন এসেছিলেন আহাহমহুদা তাদেরই এক ভাই হুদ আলামকে সেখানে পাঠানো হলো নবী করে তো নবীকে ভাই বলার অর্থ হলো তাদের গোষ্ঠী দিয়ে একজন অন্য গোষ্ঠীর দিকে পাঠালে বলতো কবুল করতো না আমরা এত শক্তিশালী জাতি আমাদের মধ্যে তুমি আবার দিনের কাজ করতে আসবা তোমার সাহস কত তো তুমি তো উনি নিদেরি আমি তো তোমাদের মতেই একজন মানুষ তোমাদের এলাকার মানুষ তোমাদের থেকে আমার তো প্রদূষণ কম না বরঞ্চ কেনা মিনে কৌ মান বরঞ্চ তাদের মধ্যে সম্ভ্রান্ত বংশ যেটা আছে ওইটার থেকে তিনি আরো আসেন তাদের মধ্যে যে বিভিন্ন বংশ আছে এর মধ্যে যে সবচেয়ে বেশি নামি দামি বংশের সেখান থেকে তিনি এসেছেন এভাবেই আল্লাহ তালা যখন আমি এক রামকে পাঠান তখন কিন্তু মোটামুটি একটু সম্রত পরিবার যাদের একটু প্রভাব প্রতিপত্তি এবং সুনাম সুখ্যাতি গ্রহণযোগ্যতা বেশি থাকে অন্যরা যাদের কথা একটু শুনে ওই ক্লাস থেকে আল্লাহ নবীদের বড় বড় লোকগুলো বলবে আরে ওই রকম ছোটখাটো কথা আমরা শুনব নাকি আমরা কত বড় উঁচু তবকার মানুষ এটা বলে যেন তারা সরিয়ে না দিতে পারে মানুষের সাইকোলজি কে ডিল করার জন্য আল্লাহ তালা নবীদেরকে সবচেয়ে উত্তম কোয়ালিটির বংশ বনিয়া সবকিছু দেখে আল্লাহ এক ভাই যাকে তারা ফেলে দিতে পারে না এবং তাদের ব্যক্তিত্ব কেমন হয় একজন শুধু বংশ নয় অনেকের বংশ আছে কিন্তু ব্যক্তিত্ব কিছু নাই সব উল্টোবালরা কিন্তু নবীদেরকে আল্লাহ তালা বাসাই করে তারা ছোট কাল থেকেই অত্যন্ত স্পেশাল ব্যক্তিত্বের অধিকার বিশেষ গুণগুলো নিয়ে তারা আসেন তো এইরকম ভাবে তিনি এসে তাদেরকে ডাক দিলেন এসে কি বললেন ইমাবিন আলাই বলেন ক্যামা শুদ্ধ দেহুম খালকুহুম শুদ্ধ দে আলা কলু বিহীন এদের যেমন সৃষ্টিটা ছিল একটু শক্তিশালী কঠোর প্রকৃতির অন্যদেরকে দমন করার একটা নিজেদের প্রভুত্ব কায়েম করার মেন্টালিটি শারীরিকভাবে মাইন্ডের দিক থেকেও তাই বড়ই তারা সীমা লঙ্ঘনকারী হিসাবে ছিল হুদ আল্লাহ সাল্লামকে পাঠানো হলো তাদেরকে হৃদায়ত দিতে আল্লাহ দিকে ডাকতে তিনি আসলেন আল্লাহর পক্ষ থেকে যখন নবুতের ঘোষণা আসলো ওনাকে হুকুম করা হলো আপনি এদিকে মিন কলয়া কৌমুদুল্লাহ তিনি এসে বললেন হে আমার কৌম আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের মাবুদ নেই। মা কোনুমিনো তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই এটাই মূল কথা মাবুদ নেই এই কথা দাওয়াত তাকুন। তোমরা কি আল্লাহর এবাদত করবে না তিনি তাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করলেন তাদের মধ্যে যারা প্রভাব প্রতিপত্তিশালী সমাজের যারা ভিআইপি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং ব্যাপক জনগোষ্ঠী উঠে কি বললো যারা পুফরিতে লিখতে রয়েছে তারই কম থেকে বললো ইন্না রা আমরা দেখতে পাচ্ছি তুমি একটা আস্ত বেওকুফ তুমি নির্বুদ্ধিতায় লিপ্ত আছ তোমার কোনো না কিছু না তারা কি বলেছেন লাফি দলা আলহ তুমি গোমরাহিতে আস আর এই বলছে লাফি সাফা কত উপরে আসি তুমি আমাদেরকে কি ধরনের কথা বলছ এক আল্লাহর দিকে এবাদতে যদি ডাকছ এত জ্ঞান গরিমা শিখে আমরা এরকম তোমার কথায় কারো ইবাদত করতে পারি আমরা আর তোমার রবির দাবিদার তোমাকে আল্লাহ পাঠিয়েছেন এগুলো সব মিথ্যা কথা আপনি দেখবেন ইনডাইরেক্টলি হোক আর ডাইরে হোক মুসলমানদেরকে তো বিভিন্ন দিক থেকে এভাবেই এমনভাবে প্রেজেন্ট করা হয় মনে হয় যেন তারা কিছুটা অসভ্য এবং বর্বর এবং এরকম কিছু কেসও ঘটে এবং ঘটানো হয় সাজানো হয় মিডিয়াকে এগুলো খুব সাংঘাতিকভাবে হাইলাইট করার সুযোগ থাকে যাতে মানে সভ্য জগতের সঙ্গে মনে হয় যেন মুসলমানদের কোন মিল নেই এমন একটা ভাবে কালার করার চেষ্টা হয়ে যাচ্ছে এখেতে হাতে কিছু নির্বুদ্ধি পরিচয় মুসলমানও আছে তারাও কিছু সহযোগিতা করে আর তাতে জিনিসটা একটু দলিল পাওয়া যায় তাহলে সমাজের মানুষগুলো তাদের নিজস্ব যে জীবন লাইফ স্টাইল এ তারা মনে করে তারা সবচেয়ে বেশি উন্নতির শিখরে অর্জন করেছে তাদের সভ্যতা কালচার তাদের কাছে মনে হয় যেন যদি আল্লাহ দৃষ্টিতে এটা গোমরাহী হয়ে যায় তারা মনে করে তারা সবচেয়ে উত্তম তরিকার মধ্যেই বসবাস করছে কিন্তু অথচ সমস্ত এই উত্তম তরিকার নামে যা ঘটে এখানে রয়েছে আল্লাহ তালার দুশ্মনী শুধু নয় এখানে ইমর আলিটি থেকে শুরু করে মানুষের জীবনে চরিত্র শোধনের কোনো জায়গা নেই নাপাকিতে পরিপূর্ণ হয়ে আছে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 আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক সব এখন নতুন সাজে সৌদি আরব ও দেশাই বাচ্চাদের ইসলামিক বই তাছাড়া হওয়া ওমরা যাবতীয় সব পণ্য পাবেন এখানে আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি গ্রিন ফিল্ড রোড লন্ডন ই ওয়ান ফোন ও আলমানার আমার তিনি বললেন আমি আসলে কোন বোকামিতে নির্বুদ্ধি আমি লিপ্ত নই বরঞ্চ আমি কি তোমরা জানো আমি রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত একজন রাসুল আল্লাহতালা তোমাদের কল্যাণের জন্য আমাকে পাঠিয়েছেন তোমাদের ফায়দার জন্য পাঠিয়েছেন প্রত্যেক নবীকে আল্লাহ তালা মানব জাতির জন্য কল্যাণ হিসেবে পাঠান আমাদের নবী করিম সাল্লা আল্লাহ কি বলেছেন আমি আপনাকে পাঠিয়েছি মানব জাতির প্রতি রহমত স্বরূপ ওনাকে অনুসরণ করলে মানুষের জীবন দুনিয়া আখেরাতে রহমতে ভরপুর হয়ে যাবে তা আগে নবীরাও তো রহমত নিয়েই এসেছেন মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়ে যায় তাদেরকে আমি তোমাদেরকে পৌঁছিয়ে দেওয়ার কাজ করছি রেশালা তেরব্বি আমার রবের রেশালাত গুলো বক্তব্য গুলো মেসেজ গুলো পামগুলো ও আনা লাকুম না সেহন আমিন আর আমি তোমাদের জন্য একান্ত কল্যাণ কামী এবং বিশ্বাস নবী প্রত্যেক নবী এই কথা বলেছেন প্রায় নবীদের কথাই আপনি পাবেন ওয়ান না সে আমি আমি তোমাদের একান্ত কল্যাণ কামী এবং অত্যন্ত বিশ্বস্ত নবীদেরকে লোকেরা মনে করতো তাদের দুশ্মন নবীরা বলে আমরা তোমাদের দুশ্মন না তোমাদের শুভাকাঙ্ক্ষী তো মুসলমানদেরকে এমনভাবে প্রেজেন্ট করা হয় মুসলমান মনে হয় এই দুনিয়ার অন্য জাতির দুশ্মন কিন্তু আসলে মুসলমানরা তো অন্য অন্য জাতির জন্য কল্যাণ কামী হওয়া দরকার মানুষকে হেল্প করার জন্য মানুষকে অন্যায় কষ্ট দুঃখের জিন্দি থেকে উদ্ধার করে সুখ শান্তির দিকে নিয়ে আসার জন্য ঠিক কিনা বলেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মুসলিম জাতির আল্লাহ তাদেরকে নিয়ে এসেছেন কেন মানুষের জন্য মানুষকে উদ্ধার করতে মানুষকে করতে তা মারুফ আনিল মুনকার। তোমরা মানুষকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসবে আমাদের কথা হচ্ছে মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসা মানুষ ডুবে পড়তে চায় যৌন জীবনে জেনা না ব্যাপিচার এগুলো আমাদের লিপ্ত হয়ে ধ্বংস হয়ে যেতে চায় আমরা মানুষকে এগুলা থেকে উদ্ধার করি সুন্দর ভালো না এগুলো ছেড়ে দাও পবিত্র জিন্দিগি তো এখন করোর মুরু নানুষদেরকে ভালো কাজগুলো শেখানোর জন্য আমরা দুনিয়ার মানুষকে মুসলমানরা ভালো জিনিস বলার কথা আমরা তো কারো কোনো ক্ষতির কথা বলবো না আনিল আমরা যেটা নিষেধ করি সেটা তাদের ক্ষতির কারণ ক্ষতি থেকে নিয়ে আসার জন্য বাঁচানোর জন্য আমরা বলি ওগুলো করোনা ওগুলোর মধ্যে দুনিয়া আখ ক্ষতি হবে কিন্তু হয়তো মানুষ তার উল্টা বুঝে প্রত্যেক নবী তাই করেছেন হুদা আলিয়ালাম তাদেরকে এভাবে বুঝালেন ওয়ান এখানে আরেকটি জিনিস আমরা দেখতে পাই যে মানুষকে দায়কে যখন এই জমানাতেও বিভিন্নভাবে কটাক্ষ করে বিভিন্নভাবে ব্লেম করে বিভিন্ন কথাবার্তা বলা হবে এগুলার মোকাবিলায় জবাব দিতে গিয়ে আমরা যেন একদম মার মুখ না হয়ে যায় শুধু প্রতিবাদ করাই আমাদের উদ্দেশ্য নয় আমরা এগুলা না যেগুলো বলতেছি একটাও আমরা না প্রতিবাদ করাই আমাদের উদ্দেশ্য নাকি আমাদের একটা চেয়ে আরো বড় উদ্দেশ্য আছে তাদেরকে আমাদের দিনের দিকে নিয়ে আসা আমরা দায় ইল আল্লাহ অ মুসলিমদের ভিতরে কাজ করতে গেলে মুসলমানদের ভিতরেও কাজ করতে গেলে মানুষ বিভিন্ন রকমের উল্টাপাল্টা বক্তব্য করবে অ্যাগ্রেসিভ হয়ে আসবে এগুলোর মোকাবেলায় স্টিল যারা দায় ইল আল্লাহর কাজ করবেন মানুষের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়া যতটুকু অ্যাভয়েড করা যায় কারণ মানুষ বুঝতে পারছে না নবী করিম সাল্লাই জেহাদের ময়দানে গিয়েছেন কিন্তু সেটা যখন একেবারে ফিজিক্যালি সবকিছু নিয়ে বদর মধ্যে তার হাজির হয়ে গেছে শেষ করে দেওয়ার জন্য তখন আল্লাহ তালা অবশ্যই জেহাদের কথা বলেছেন কিন্তু তার আগে দেখেন দায়ফে গিয়েছেন মারমুখী হয়েছে মক্কাতীয় মারমুখী হয়েছে কিন্তু ওনারা শুধু বোঝানোর চেষ্টা করেছে এই জিনিসটা আমরা এখানে শিক্ষা পাই যে দাওয়া কাজ অনেক করা লাগবে অনেক কথাবার্তা শোনার পরে রিয়াকশন খুব দেখানোর আমরা শুনেছি যে সেখানে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করাটাকে অ্যাভয়েড করাটাই নবীদের দাওয়াতি কাজের তরিকা এবং তারা শুধু এটা আমরা তোমাদের একান্ত কল্যাণ কামী আমাদেরকে দুশ্মন মনে করো তোমাদের ভালোর জন্য খুবই আশ্চর্য হয়ে গেলে যে তোমাদের কাছে তোমাদের রবের কাছ থেকে জেকের এসেছে জেকের শব্দের অর্থ কি স্মরণ করা বা জেকের করিয়ে দেওয়া দুইটাই অনেক ব্যাপক অর্থ আছে তাই না জেকের কে শুধু একটি অর্থে ব্যবহার করা ঠিক না তাহলে হুদা আল ইসলাম আল্লাহর কাছ থেকে যে নিয়ে এসেছেন যা হাকুম জিক্রুম মের তোমাদের কাছ থেকে আল্লা তোমাদের রবের কাছ থেকে জেকের এসেছে তোমাদেরকে করার জন্যে যে ওয়াহি এসেছে সেটাও জেকের এবং আমাদের কোরআনকে বলা হয়েছে কি অনেক বিশাল অর্থ আছে আল্লাহ রাজ মিনকুম তোমাদের মধ্য থেকে একজন লোককে এই জেকের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াহির দায়িত্ব তাকে পৌঁছে দেওয়ার জন্য দেওয়া হয়েছে লিউন দেরাকুম যাতে তোমাদেরকে তিনি সতর্ক করেন সাবধান করেন তোমাদেরকে আল্লাহ দিকে নিয়ে আসেন অসৎ রাস্তা থেকে সরিয়ে দেন সতর্ক করে দেন আর তোমরা স্মরণ করো আল্লাহ তালা তোমাদেরকে নুহ আলাহামের কাউমের পরে অনেকদিন পরে প্রথম নবী হিসাবে বড় নবী তিনি এসেছেন নোয়ারসাম একটা গ্যাপ হয়েছে নবুয়ের সিলসিলা পরেই এসেছেন হুদ আল ইসলাম যে তোমাদেরকে খোলাফা বানিয়েছে খোলাফা আমরা খোলাফা রাশি দিন পড়েছি খোলাফা এ বহু বচন এক বচন হচ্ছে খলিফা খলিফা শব্দের অর্থ আমরা প্রতিনিধি তরজমা করেছি কিন্তু খালিফা শব্দের আরেকটি অর্থ আছে পরবর্তী পর্যায়ে তারা আসে খালিফা তু রাসীর এইভাবে পরের জেনারেশনে যারা আসে তোমাদেরকে খোলাফা বানানো হয়েছে অর্থাৎ তোমাদেরকে এর পরের জাতি হিসাবে আল্লাহ তালা চুজ করেছেন এই দিনের দিকে আসার জন্যে ডাকার জন্যে আর তোমাদেরকে আল্লাহ ভাবে আল্লাহ বড় একটা আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন একটু আগে যে তাদের স্ট্রাকচারের কথা বলেছে বাস্তা মানে একটু বড় বেশি সাইজের দিক থেকে তো কোন কোন লোকেরা যারা বাংলায় আরবিতে এই কোন কোন শব্দ বাংলা থেকে আরবি থেকে বাংলায় এসেছে ওনারা এগুলা নিয়ে গবেষণা করেন তার মধ্যে ওনারা একটা পালেন বস্তা বস্তা আমাদের দেশে কোন কাজে ব্যবহার করে একটা বড় সাইজ ব্যাগ সোনা কথা ব্যাগ হলো ছোট সাইজ আর বড় সাইজ কি বস্তা ওই বস্তা আরবি থেকে এসছে বড় কিছু সৃষ্টির মধ্যে সাইজের দিক থেকে আল্লাহ তোমাদেরকে বড় বানিয়েছে অন্যান্য কাজেই তোমরা আল্লাহ তালার এই যে নিয়ামত গুলো পেয়েছ তোমাদের জীবনে সাইজের দিক থেকে বড় শক্তির দিক থেকে শক্তিশালী টেকনোলজি বিল্ডিং নির্মাণ নির্মাণ শিল্পী তোমরা অনেক অভিজ্ঞ এগুলো সব কিছু তোমাদের আল্লাহর একটা নিয়ামত যেটা অনেক জাতি মিস করছে তোমরা আল্লাহর এই নিয়ামতকে স্মরণ করি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পোষণ করো বিদ্রোহী হয়েও না আল্লাহ তার সঙ্গে দুশ্মনী করো না কত সুন্দর করে বুঝালেন রাগ গোসা হয়ে ধমক দেন নাই তো সুন্দর করে বুঝিয়েছেন তারা উল্টাই করলো তো কেউ কেউ বলবেন তো তারা যখন উল্টাই করবে বুঝতে পারবে না এদের সঙ্গে এত নরম কথা বলে লাভি ঠিকই আছে গরম হওয়া তারা না বুঝো কিন্তু কাজ হচ্ছে নরম ভাবে বুঝিয়া যাওয়ার কাজ চালু রাখতে হবে আল্লাহ কি কাছে তাকে বুঝাও আল্লাহর দিকে ডাক কেমনে ডাকবা জানো বুঝাই দিচ্ছেন আল্লাহাল ট্রেনিং দিয়ে পাঠাচ্ছেন পারবি দিচ্ছেন ফাকুলালু কাউল আল্লা দুই জনেই যখন কথা বলবা তার সাথে খুব নরম ভাষায় কিন্তু অ্যাডজাস্ট করবা গরম হয়ে শক্ত ভাষায় ব্যক্ত করবা না কিন্তু লা লাহু এটা কারো এই আশা করে যাও যে হয়তো সে শিক্ষা গ্রহণ করতে পারে অথবা আল্লাহ তালা ভয় তার ভিতরে আসতে পারে তো তারা কি সে কি শিক্ষা গ্রহণ করলো আল্লাহ তালার ভয় কি আসলো তা আল্লাহ তালা জানেন না যে একটাও হবে না নরম হবে না সে আল্লাহ দিকে আসবেও না শিক্ষাও গ্রহণ করবেন না তারপরে আল্লাহ তালা বলে দিলেন কেন দায় কাজ হচ্ছে আশাবাদী হয়ে যাবে এইভাবে মানুষকে বুঝাবে মানুষ যদি গ্রহণ না করে তার শাস্তি সে পাবে কিন্তু দাই ই আল্লাহ রিয়াকশনটা যেন ওই রকম গরম টাইপের কিছু না দেখায় বুঝে আসছে তো মাঝে মধ্যে আমাদের মিস্টেক হয়ে যায় তাই না আমরা একটু গরম হয়ে যাই দায় দিল্লার কাজ গরম করতে গিয়ে গরম হয়ে যায় দুষ্ট হয়ে গেছে বোঝাতে যাই মেজাজ গরম হয়ে যায় সত্যি তাই না এই মেজাজ গরম হলে কি আপনি বুঝাতে পারবেন এই একটা আমরা জিনিস প্রায় ফেল করি আমরা আমি নিজে পার্সোনালি দেখছি যেখানে মেদাজ গরম হয়ে গেছে সেখানে লুজ করেছি আর যখন মেরা কথা বলতে ঠান্ডার তখন দেখি কাজ হয়েছে এটাই বলেছেন যখনই শক্ত ভাষা করম ভাষা গরম ভাষা ব্যবহার করা হয় ইল্লা শা তখন ব্যাপারটা খারাপ হয়ে যায় যখন নম্রতা রেস্ট অবলম্বন করা হয় ইল্লা জানাহু তখন ব্যাপারটা জময় হয়ে যায় মা আয়সা রাজা বললেন তখন তিনি বললেন মা আয়সা এইভাবে বলে না আমাদেরকে আল্লাহ তালা নম্রতার সাথে প্রেজেন্ট করতে বলা হয়েছে তারপরে তিনি বলেন যে ঘরের মধ্যে নম্রতার পদ্ধতি অবলম্বন করা হয় সেই ঘরের মধ্যে আল্লাহ খাই বরকত ছড়িয়ে দেন আর যে ঘরের মধ্যে থাকে সে ঘরের মধ্যে আল্লাহ টিচিং এর কাজ তালিমের কাজ দিনী দাওয়াতের কাজ এগুলোর মধ্যে সাংঘাতিক নম্রতার পদ্ধতি অবলম্বন করা আল্লাহ একমাত্র প্রিন্সিপাল নবীদেরকে তিনি সেই ট্রেনিং দিয়েছেন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 আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক সব এখন নতুন সাজে সৌদি আরব ওর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসলাম গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই তাছাড়া হজ ওমর যাবতীয় পণ্য পাবেন এখানে আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি গ্রিন ফিল্ড রোড লন্ডন ই ফোন ও আলমানার আপনাদের বর্তমান জমানের খলিফা দের থেকে ভালো ছিলেন মুসলমানদের রুলারদের থেকে অনেক ভালো ছিলেন তারপরে একজন আলেম গিয়ে ওনাকে কিছু উল্টা পাল্টা নিয়ে খুব ভালো করে নসিহত করছেন নসিহত করতে গিয়ে দায়ী বা আলিম সাহেব খুব গরম হয়ে গেছেন আপনি খলিফাই কাজ করে তো তখন তিনি বললেন শোনেন আপনি যে আমাকে এত ধমক দিয়ে বলছেন এত গরম হয়ে গেলেন আপনি তো ঠিকমতো করলেন না তরিকা তিনি কি বললেন দেখেন মুরসা আল্লাহ সালামকে আল্লাহ তালা পাঠিয়েছেন কার কাছে ফেরাউনের কাছে আল্লাহ তালা বলে দিয়েছেন এই নরম ভাষায় নসিহত করে দাওয়া দিয়ে আল্লাহ আর আপনি কি মুরসা আল্লাহ সালাম থেকে বেশি ভালো হয়ে গেছেন আর আমি কি ফের থেকে বেশি খারাপ হয়ে গেছি এত শব্দ ভাষা আমাকে বলছেন তখন আলম সাহেব তিনি এভাবেই বললেন বলে বললেন তোমরা যদি আল্লাহর এই নিয়ামত গুলোকে স্বীকার করো মেনে নাও ফালকুর আল্লাহ আল্লাহ কত নিয়ামত আল্লাহ তালা তোমাদের হাতে তুলে দিলেন লা আল্লাহ এগুলা স্বীকার করে আল্লাহকে মানো আশা করা যায় তোমরা কামিয়াব হয়ে যাবে তোমাদের দুনিয়া কামিয়াবি নিশ্চিত হয়ে যাবে আল্লাহ যারা দিনের দিকে আসেন তাদেরকে কি বলেছেন এরাই কামিয়াব এই কামিয়াবের দিকে ডাকার জন্যই পৃথিবীর মানুষগুলোকে আমরা কামিয়াবের দিকে ডাকতে চাই মুসলমানরা আমাদের এটাই দায়িত্ব আমরা কল্যাণের জাতি আমরা কোন জাতির অকল্যাণ চাই না যেখানে বসবাস করি আমাদের আশেপাশের লোকগুলো যেন আমাদের কাছ থেকে এই মেসেজই পায় যে মুসলমানদের উপস্থিতি এই সমস্ত দেশে কল্যানের কারণ তাদের উপস্থিতি কোনো অকল্যানের কারণ নয় এইভাবে আমরা আমাদের দিন ইসলামের পরিচয় এবং দাওয়াত তুলে ধরার কথা আমরা কতটুকু সেটা ধরে রাখতে পেরেছি এটা আমাদের আত্মসমালোচনার বিষয় যাই হোক তাদের রিয়াকশন কি হলো। তিনি বলেন আর এক আল্লাহ আর এত মের এতদিন পর্যন্ত এবাদত হয়ে আসলো আমাদের পূর্বপুরুষদের থেকে সিলসিলা অনুযায়ী এই কিছু ফেলে দিয়ে ছুড়ে মেরে দিয়ে আমরা একমাত্র তোমার এক আল্লাহর ইবাদত করব আশ্চর্য কথা বলে কি মোহাম্মদ সমস্ত মাবুদ বাদ দিয়ে এক মাবুদ বানিয়েছে মনে হয়েছে কি গলত আজকেও যারা বেদাত এবং সেরেক যাদের আলোচনার বিষয়বস্তু তারা সুন্নতা এবং তহিদকে এভাবেই তারা বলে এগুলো বাতিল ফেরকা আর যারা একেবারে বেটাতে লিপ্ত আছে তারা শহীদের রা এই উল্টা পৃথিবীতে চলতেই থাকে আমাদের ইবাদত করে আসছে তাদেরকে আমরা ছেড়ে দেব এখন আপনি যদি বলেন বাংলাদেশে অনেক মুসলিম দেশে কি পরিমাণ মানুষ বিভিন্ন মাজার কেন্দ্রিক তাদের এবাদতের কারখানা বসে আছে যদি বলেন যে এই সমস্ত নাই সমস্ত হাতে কোন পাওয়ার নাই তাহলে কি বলবে আমাদের এত দামি দামি এত মূল্যবান এত ক্ষমতা বলা এত বুজুর্গ এদেরকে ছেড়ে দিতে বলছ তোমরা কত বড় বেদ তোমরা অলি আউলিয়ার কোনো করো না তাদের না কোনো কিছু তো আমরা জানো না চিনো না তাদের মারা প্রীতি শক্তি বলে তোমরা স্বীকৃতি দাও না বিমা তাহলে তুমি তিনি আরো বললেন যদি তোমরা আল্লাহর হুকুমে না মানো তাহলে কিন্তু তোমাদের প্রতি আল্লাহ তালা রাগ গোসা হয়ে গেলে এমন আজাব আসবে যেটা তোমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে আল্লাহ আজাদ দিলে কিন্তু একদম তোমরা কিছুতেই কারো রক্ষা হবে না অনেক দিন বুঝালেন একবার দুইবার নয় বহুদিন পর্যন্ত নু আল ইসলাম কতদিন বুঝিয়েছেন সাড়ে তো ওই নবীদের পরবর্তী পরে নবীদের কিছু কমেছে হয়তো হায়াত গ্রাজুয়ালি কিন্তু তার মনে কয়েকশ বছর তারও হায়াত পেয়েছে চেষ্টা করেছে শেষ পর্যন্ত তারা চ্যালেঞ্জ করলো তোমার এ সমস্ত কোন থ্রেট আমরা শুনে টেনি তুমি যে বলেছ এতদিন ধরে তোমার তুমি যেগুলার ওয়াদা করে আমাদেরকে প্রমিস করো নিয়ে আসো দেখি তোমার আজাব তুমি যে সত্যি বলে থাকো দেখাও তোমার আজাবের ভেলকে চ্যালেঞ্জ এখন তিনি চিন্তা করলেন যে এখন তা তাদের টাইমটা পাকাপোক্ত হয়ে গেছে মনে হচ্ছে তিনি বললেন আমার মনে হয় আমার আল্লাহ তাদেরকে শাস্তি ফেলবেন তিনি বলেছেন খবরদার খবর এ মানে হচ্ছে তোমাদের প্রতি নিশ্চিতভাবে ভাবে হতে যাচ্ছে তোমাদের রবের কাছ থেকে আল্লাহর গুসা এবং অভিসম্পাদ এবং আজাদ তোমরা আমার সঙ্গে তর্ক করছ মা বুদের বিষয়ে কিছু মাহবুদের নাম ধরে ধরে তোমাদের তোমরা নিজেরা তোমাদের পূর্বপুরুষ গণকৃষ্ণ নাম ধরে আসলো এই রকম কিছু মাহবুদ তাদের এইগুলো ডেকে সুলতান আল্লাহর পক্ষ থেকে তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ এই মাহবুদ স্বীকৃতি দিয়ে এগুলো যে মাবুদ হিসাবে কোন প্রমাণ দিয়ে কোনো দলিল প্রমাণ নাজির করেছেন কখনো দেখাতে পাবে আমাকে তোমাদের মন গোড়া এদের এত ক্ষমতা আছে সে এত কিছু করতে পারবে সে বৃষ্টি দেবে তার কাছে আরেকজনকে চাইলে ব্যবসা বার্বত দেবে এগুলো কোথায় পেলে কোনো তাদের অপেক্ষা করো তোমরা যখন আমাকে চ্যালেঞ্জ করে দিয়েছ আমার আল্লাহকে চ্যালেঞ্জ করেছ আমি চ্যালেঞ্জে থাকলাম আমার আল্লাহর ফয়সালা কি হয় দেখো এরপর আল্লা বলছেন অল্পক্ষণের মধ্যে অল্প সময়ের মধ্যেই কি করলাম আমি হুদ আলামকে দিলাম। তার সঙ্গে যারা মমিন ছিল তাদেরকেও মুক্তি দিলাম নাজাদ দিলাম আমার পক্ষ থেকে রহমত দিয়ে না আর কেটে দিলাম দা বের আল্লা কেটে দিলাম জ্বর শিকড় ওই লোকদের যারা আমার আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দিল মানতে অস্বীকার করলো এবং যারা কখনো মুমিন হতে চাইনি তাদেরকে আমি সমুলে উৎপাটিত করে দিলাম আল্লাহ তাদের প্রতি নাজির হয়ে গেল তাদের প্রতি কি ধরনের আজাব এসেছে সুরা আল হাক কাতে আল্লাহ তারা কিছু বলেছেন তাই না হাক খাতে আল্লাহালা বলেছেন কুবির তারা হালাক হয়ে গেল এমন একটি প্রচন্ড বেগের তুফান যেটা ছিল সরসরিন এবং আতিয়া সরসর অর্থ হল যেটার মধ্যে ব্যাপক আওয়াজ ছিল তুফান যখন খুব জোরে হয় আমরা শুনি সো শো শব্দ তাই না তো এই সমস্ত শব্দ আমাদের জমানায় মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় হয়েছে সুনামি টুনাম কিছু দেখা গিয়েছে কিরকম আওয়াজ আওয়াজের উল্টে যায় ভয় পেয়ে যায় তাদের সময় আওয়াজটা কিন্তু না তার চেয়ে অনেক বেশি ছিল আতিয়া যেটা মানে প্রচন্ড শক্তিশালী এবং এই তুফানটা ওই স্টম কতদিন ছিল জানেন সাত রাত রাত আগে হয়েছে কেন দিন পরে হল কেন আর আর বি তো রাত আগে আসে এক নম্বর দুই নম্বর হলো তুফানটা শুরু হয়েছে কোন সময় রাতের বেলায় রাতের বেলা মানে সন্ধ্যার দিকে শুরু হয়েছে অন্ধকার ঘনি এসেছে তখন আর যখন এমনিতে অন্ধকার থাকে রাতের বেলা আবার যদি তুফানের অন্ধকার হয় তখন তো মুসিবতটা আরো বড় হয় না ছোট হয় এই অন্ধকারের মধ্যেই তুফানে শুরু হল এবং এক নাগারে উইদাউট আনি ব্রেক কোন বিরতি ছাড়া বিরতিহীন সাত রাত আট দিন থাকলো ক্রমাগতভাবে কোন রকম থামেনি বির হা সরু আনা খালিন খা আপনি দেখতে পেতেন যদি কৌম ওই লোকগুলোর অবস্থা কি হয়েছিল সর সবগুলো লাশ হয়ে পড়ে আছে এ সাত দিন আট রাত বা আট রাত সাত দিন সাত রাত আট দিন তুফান এইভাবে তাদেরকে আসার দিয়েছে এবং পরবর্তী পর্যায়ে তাদেরকে দেখতে পাওয়া গেছে মনে হল যেন মানুষ নয় এগুলাকে পিটাতে পিটাতে তুফান আচ্ছাতে মনে হল খেজুর গাছ কেটে টুকরা টুকরা করে সাইজ করে করে পিলারের সাইজ করে ফেলে রাখছে মানুষের সাইজ আছে বলে বোঝা যায়নি এবং তাপসিরে এসেছে যে আল্লাহ তাদেরকে যখন আজাপরা দেন তখন তার এটাকে বাতাস যখন আসে দাঁড়িয়ে থাকতে পারে উড়িয়ে নিয়ে যায় কত বড় লড়িকে কাত করে ফেলে দেয় এবং মাঝে মধ্যে মানুষকে ছোঁ মেরে মনে হয় নিয়ে গেল আর ওইটা কত পাওয়ারফুল কয়েকশো কয়েক হাজার গুণ পাওয়ার বর্তমান যাওয়া জামানার মোস্ট পাওয়ারফুল তুফান থেকে হল তাদের মাথা গুলোকে উপরের দিকে নিচের দিকে নিয়ে পা গুলোকে উপর দিকে আল্লাহ এরকম করে তাদেরকে আসার দিয়েছে মাথা মাথা ঘাট থেকে আলাদা হয়ে গেছে কোথায় মাথা চলে গেছে গুঁড়া হয়ে আর বড়ির এতটুকুন পড়ে আছে এবং সেটার হাত পা এমন ভাবে হয়ে গেছে মনে হয় যেন খেজুরের কাটা গোড়া পড়ে আছে সে খবরই আল্লাহ সুরা হাকাতে দিয়েছেন কিভাবে আছে কান্ডটা গাছের খাওয়া খালি যেটার মধ্যে মাথাটাথা নাই মাথা কোথায় চলে গেছে গুণ হয়ে শেষ আল্লাহ তালা তাদেরকে যখন শাস্তি দেন এই শাস্তি আসার আগে তাদেরকে আল্লাহ কি দেখালেন তাদেরকে শক্তি তারা বেশি দাবি করেছিল তাই না মান আসাদুমিন্না কৌয়া অন্য আয়াতে তারা বলেছে অন্য আয়াতে তারা কি বলেছে মান আশা দমিন্না কৌয়া আমাদের চেয়ে বড় বেশি শক্তিশালী জাতি আর কোন জাতি আছে ওই যে শক্তির বড়াই বেশি করেছে আল্লাহ তালায় সাত রাত আর দিন আসার দিয়ে দিয়ে শক্তি আসে কতদূর ওটা দেখাচ্ছেন আর আচার দিয়েছেন তা না হলে তো একদিনেই তো শ্বাস হয়ে যেতে পারে এতদিন রাখছেন কেন আল্লা তাদের শক্তি দিয়ে তারা লড়াই করুক আল্লাহ তালা সাথে যেই জাতি যেই জিনিসের অহংকার করে যে মানুষ যে জিনিসের অহংকার করে বড়াই করে যে জিনিসকে ব্যবহার করে সীমালঙ্গন করে ওই জিনিস দিয়ে আল্লাহ তাকে শাস্তি দেয় ওই জিনিস দিয়ে আল্লা তাল্লাহ শাস্তি দেয় পৃথিবীতে এখনো জুলুম চলে মাঝে মধ্যে আল্লাহ শাস্তি আসে কিন্তু আমরা দেখতে পাই যে যাদের উপরে শাস্তি আসে তারাও রিয়েলাইজ করে না যারা চলে যায় হয়তো তারা রিয়েলাইজ করে কিন্তু অন্য যারা দেখে তারা সেখান থেকে কোন শিক্ষা নেয় না এখনো কিন্তু কমে আধ কমে সামুদের ইতিহাস আছে। সেখানে ট্যুরিজম বিভিন্ন হোটেল আছে বিভিন্ন মন কারের ব্যবসা সেখানে বসে বসে রাখানো হয়েছে শিক্ষা না এখন এই যে জুলুম চলছে বিভিন্ন জায়গায় সীমালঙ্গন চলছে তো অন্যান্য জায়গায় এগুলা যখন চলে আমাদের মনে আসে বারবার মুসলমানদের উপরে কি কষ্ট যাচ্ছে তাই না কি করছে তাদেরকে আর এই সময় হয়তো আমরা মনে করি আল্লাহ তালা কমে মতো তারা থেমে যেত তো সব যুগে সব জায়গায় তো আল্লাহ তালা করেন না মানুষকে আল্লাহ তালা সুযোগ দেন তাই না তো সবাইকে যদি মেরেই ফেলেন তো আল্লাহ তালা দুনিয়াতে পরীক্ষা করার চালানোর গোমরাহি করলেই শ্বাস করে দিবেন তো আল্লাহ চালানোর যে একটা হিসেবে রেখে দেন সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাপ্তান ওপেন আবায়ের বিশাল সমাহার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 আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক সব এখন নতুন সাজে দুবাই সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাহিলাদের ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আর পাচ্ছেন পুরুষ পোশাকি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই তাছাড়া হজ ওমর যাবতীয় সব পণ্য পাবেন এখানে আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি গ্রিন ফিল্ড রোড লন্ডন ই ওয়ান ফোন ও টু ও সেভেন থ্রি ডাবল সেভেন ট্রিপল আলমানার সবসময়ই আধুনিক